بسم الله الله الله الرحمن سيد محمد وعلى آله وصحبه أما بعد فقد قال رحمه الله تعالى ونبي قال মোহাম امراتان من মৌলফর فرمت إهداهم الأخرى بحجر فقتلتهم وما في بطنها فقتلتها وما في بطنها فاختسموا إلى رسول الله صلى الله عليه وسلم فقضى رسول الله صلى الله عليه وسلم أن دية جنينها غرة عبد أو وليدة وقضى بدية المرأة على آقلتها وورسها ولدها ومن معهم فقال حمل بن نابغة الحزلية رسول الله كيف يغرى من لا شربا ولا أكل ولا نطق ولا استحل فمثل ذلك يطل فقال رسول الله صلى الله عليه وسلم إنما هذا من إخوان الكهان من أجل سجعه الذي سجع متفق عليه واخرجه عبو داود النساء من حديث ابن عباس رضي الله أنه أن عمر رضي الله أنه سأل من شاهد قضاء رسول الله صلى الله عليه وسلم في الجنين فقال حمل بن نابغة এবং আমাদের যাবতীয় সমস্যার সমাধানের উপর যার হারিস হচ্ছে কোরআন করিমের ব্যাখ্যা আমাদের ধারাবাহিক আলোচনা ষোল কাল তিনি হোজাইল নামক গোত্রের দুই মহিলা মারামারি করে মহিলা মহিলায় মারামারি আজকাল খুব হয় দেশে তাই না তখন এইরকম মারামারি হয়েছে কম হইলেও দু একটা হইলেও এরকম ঘটনা ঘটেছে হোজাইল বংশের দুই মহিলা মারামারি করে অবশ্যই এক তাতালা মানে দুই দিক থেকে মারামারি এ ও মারছে ও মারছে আর কাতালা মানে খুন করা এক পক্ষ থেকে খুন হওয়া কাতালা মানে লড়াই করা কাপ তালামি হচ্ছে মাদা ধাতু কিন্তু বাপ আরবি গ্রামারে সার্ফে বাপ পরিবর্তন হলে অর্থ পরিবর্তন হয়ে যায় চিন্তা করেন কাতালা মানে হত্যা করা কাতালা ইকা মানে লড়াই করা লড়াই করা তো দুই পক্ষ লড়াই যুদ্ধ লড়াই যুদ্ধ করা আর মানে ইফতাত মারামারি করা দুই পক্ষ থেকে ওকে মারছে ওকে মারছে টুকরো টুকরো করে হত্যা করা বলছেন যে ইকাল গোত্রে দুই মহিলা মারামারি করেছিল হোজাইল গোত্র এই গোত্রে ছিলেন প্রখ্যাত সাহাবি আবদুল্লা বিন মসুদ রাজিয়াল হোজাল ফারামত এহদাহ ওখরা হাজার আর এক মহিলাকে এক পাথর দিয়ে আঘাত করেছিল ফালাত হা এক পাথর মারাতেই ওই মহিলাকে খুন করে অমাফি বাতিল আর ওর পেটের বাচ্চা ছিল সেটাকে খুন করে মানে গর্ভবতী ছিল মহিলাও মারা যায় মহিলার পেটের বাচ্চাও নষ্ট হয়ে মারা যায় দুই অপরাধ দুটো খুন হয়ে গেল একসাথে রসুলামের কাছে এই ঝগড়া বিবাদের বিচারের জন্য পৌঁছিলেন লোকেরা রসুল্লা রসুল্লাহ বিচারপতি করলেন পেটে যে বাচ্চা ছিল তার দিয়াত মানে তার রক্ত রক্তপণ রক্তের মূল্য রক্তের বিনিময় হচ্ছে গোর একটি সুন্দর দাস অথবা দাসী ওরা মানে হচ্ছে সাদা পরশা এজন্য সুন্দর অর্থ করলাম সেটা আবদন দাসও হইতে পারে পারে পুরুষ মহিলা একটা হইলে তার মানে পেটের বাচ্চা নষ্ট করে দেয় তার জন্য পুরো এক একসঙ্গুটের ডিয়াত নেই একটা গোলাম বা একটা দাস একটা গোলাম দাসের যেমন মূল্য হয় সেই যুগে আহ সেই যুগের মতো মূল্য ছিল এখন তো দাস নেই তবে সরকার দেখবে যে ওইরকম আর্থিক সেই যোগ গোলা বিক্রি করা হয়তো গোলা বিক্রি করে সেটা মোটামুটি বলা হয়েছে যে পাঁচটা উঠের সমান পাঁচটা উঠ আজকাল পাঁচ পঁচে হয়তো উঠ নেই জানা হ্যাঁ কিন্তু যদি কোন মানুষকে হত্যা করে। তাহলে তার দিয়ে হচ্ছে এক <coughs> आकेल उत्तराधिकारीरकम आकेला आसाब ओ सब पुरुष निर्दिष्ट कि निर्धारित करें शरियतर पक्ष थे बरम धन सम्पद जरा যাদের জন্য নির্দিষ্ট করা আছে পরিমাণ ওরা নেওয়ার পরে যা বাজবে সবই নিতে পারবে যেমন ছেলে বাপের ধন সম্পদ পুরোটাই নিতে পারবে একটা ছেলে যদি থাকে বাপ মারা গেল আর কেউ নেই তো ওই ছেলে সব সম্পদে নিতে পারবে বাপ বাপ বেচা আছে ছেলে মারা গেল বাপ আর কেউ নেই ওই ছেলের স্ত্রী নেই ছেলে মেয়েও নাই তাহলে বাপ সব ধন নিতে পারবে এরা হচ্ছে আসাবা বাপ ও নেই ছেলেও নেই পক্ষান্তরে যদি একটি মেয়ে থাকে একজন লোক মারা গেল তার এক মেয়ে আছে কত নিতে পারবে অর্ধেক দুই মেয়ে আছে বা তত দুই বা তার বেশি আছে তাহলে দুই তৃতীয় তার বেশি নিতে পারে পুরো ধন নিতে পারবে না হ্যাঁ মা আছে মা পুরো ধন সম্পদ নিতে পারবে না হম এইরকমই হ্যাঁ বন আছে বন যদি ছেলে মে না থাকে বন এক বন অর্ধেক দুই বন বা তার বেশি হলে দুই তৃতীয় অংশ তার বেশি নিতে পারছে না তাহলে এরা আসাবা না আসবা হচ্ছে এমন নিকটাত্মীয় যারা সব ধন সম্পদ নিতে পারে কেউ না থাকলে তো যখন এদের এই বেনিফিটটা আল্লাহ দিয়েছে এই লাভের দিক না কেউ মারা গেলে গেলে কেউ যদি নেওয়ার না থাকে টাকা শত শত বিঘা জমে নিয়ে যেতে পারবে যখন এই সুবিধাটা তোমার আছে তখন কোন ক্ষেত্রে ঝুঁকিটাও নিতে হবে সেটা হচ্ছে যে তুমি যেই লোকের কি হচ্ছ ও আর এস সে যদি খুন করে ফেলে সেটা হচ্ছে কাতলে খাতা ভুলবশত অথবা যেটাকে শিভে আমাদ নাই ইচ্ছা করে নাই ডিএর আলোচনাগুলিতে আলোচনাগুলি বিস্তারিত আসবে আর আসলে আজকাল এইসব আইনের বাস্তবের না থাকাতে জনগণ কেন আলিমরাও জেনেও শুধু হ্যাঁ জানাই থেকে যাচ্ছে মুসলিম অবস্থা এত দূর পৌঁছে গেছে তো যাই হোক একজন লোক ভুলবশত কি করেছে পেটের বাচ্চাটা নষ্ট হয়ে গেল মহিলাও মারা গেল এই খুন করা ঠিক ইচ্ছাকৃত তাহলে আমার না ভুল বসত ভুল বসত ওকে নিশানা বানিয়ে মেরেছে কিন্তু এমন ভারী অস্ত্র দিয়ে নয় হ্যাঁ বা অস্ত্র দিয়ে নয় যাতে মানুষ সাধারণত মারা যায় এরকম নয় তো এটা ইচ্ছে করে ওকে মেরেছে কিন্তু তাতে মনে না সাধারণ। এটা ভুলের মতই এর এর রক্তপণটা দিয়ে কে দেবে এই দিয়ে ঝুঁকিটা নিতে হবে কাছের আত্মীয়দেরকে যারা এই লোকটি মারা যেত যদি তার সব ধরনের সম্পদ তোমরা নিতে পার যখন এই ফায়দার দিক কখনো কখনো তোমরা পাচ্ছ তখন এ দিকে কখনো কখনো কি দিতে হবে লসও দিতে হবে ক্ষতিও দিতে হবে ক্ষতিপূরণ দিতে হবে জি শরীর এটা বিধান তাই বলছেন আসা বা সব ধন সম্পদ নিতে পারে এইরকম বাপ থাকলে বাপ ছেলে থাকলে ছেলে আপনার ভাই থাকলে ভাই এরা যদি কেউ না থাকে চাচা আচ্ছা এ ধন সম্পদ যে পেলো আসাবাজার যার আত্মীয় স্বজন কাছের আছে এরা সবাই মিলে দিবে যারা কয়েকজন আছে বাপু আছে ছেলে আছে ভাই আছে সবাই মিলে দিবে সহযোগিতা করবে। নিকট আত্মীয়দের এইরকম ক্ষেত্রে একা তার জন্য অনেক বোঝার বিষয় না হয়ে যায় এবং তার থেকে তোমরা যখন উপকৃত হতে পারছ বিশেষ বিশেষ অবস্থায় তখন এখানে তোমাদেরকে ক্ষতিটা স্বীকার করতে হবে বা সাহায্য করতে হবে ওয়ার্ৰাহা ওয়ালাদা আর ওই ধন সম্পদের এটার মালিক কি হবে ওর ছেলে ছিল তো ছেলেকে অমান মা এবং তার সাথে যারা ছিল ছেলে সবচেয়ে কাছে আর বাপ ছেলে আছে বাপ একজন লোক মারা গেল ওর বাপ আছে ছেলে আছে তাহলে বাপ কতটা পাবে এইখানে যখন ছেলে আছে অধিকাংশ ধন সম্পদ কে পাবে ছেলে সবটাই পাবে কেউ না থাকলে তো সবই বেতন তো যখন ওর মিরিতের বাপ মাইতে বাপ আছে তখন বাপ একে ছয় নেওয়ার পরে বা সবটা ওই ছেলে তো ছেলেকে অরেজ বানালো আর তার সাথে যারা আরো আছে মহিলা খুন করেছে আর ওই বাচ্চা পেটে নষ্ট করেছে এবার আচ্ছা ওই মহিলাকে মেরিয়ে দিলে তো মহিলা নহের বাচ্চাটা যে নষ্ট হয়েছে তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে কেন এতরাজ করলো শরীয়তের বিধানের উপর বললো কিভাবে তাকে হ্যাঁ জরিমানা লাগানো হবে এই বাচ্চা যেটা পেটে ছিল পেটের বাচ্চা যেটা নষ্ট করে দিয়েছে মরে গেছে পাথরের আঘাত খেয়ে এর কেমন করে ক্ষতিপূরণ দেওয়া হবে মাল্লা অথচ সে ফোটা পানিও পান করেনি দুনিয়াতে আসেনি আছে ওয়ালা আকাল কোনো খাবারও খাইনি ওয়ালান্না তাকা কোনো কথাও বলেন ওয়ালা ইস্তহাল আর কান্না করে উঠেনি ইস্তাহাল্লাহ মানে হচ্ছে মায়ের পেটে হোমিস্ট হয়ে যে কোহা কুহা করে কান্না করে ওইটাকে ইস্তাহ ইস্তেহার ইস্তাহাল্লা যখন দুনিয়ার চোখে দেখেনি পেটেই ছিল মারা গেছে কি ফাইন ছিল একটা গোলাম অথবা দাসি দাস দাসী সেই লোক বলছে মিসা ইয়তাল অথবা মিসা বাতাল রকম অবস্থায় যদি হ্যাঁ কোনো বাচ্চা নষ্ট হয়ে যায় তো এটা তো বাতিল হওয়া উচিত মানে এর কোনোটি রসর উল্লাহাম তখন বলেছিলেন ইন্নামা কানা ইন কোহান এই নিশ্চয়ই এই লোকটি গনকদের ভাই হবে এই হামুল বলছে এই লোকটি গনকের ভাই কেন মিন আজাল সাজা ঠিক আছে সে হয়তো প্রশ্ন করেছে তার উত্তর যে সেলটা তো পেট থেকে ভূমিষ্ঠ হয়নি কথাও বলেনি কিছু খায়ও নি পানি আর ওর জন্য একটা গোলাম দাস বা দাসী কথা তো এটা বলেছিল যদি শরীর আপত্তি না থাকে এর যদি জিজ্ঞেস করে যে কেন কেন দিতে হবে বা কি জন্য দিতে হবে এমনি ভাব জিজ্ঞেস করে জিজ্ঞাসা তো ছিল এটা কিন্তু উপরন্ত সেই ব্যক্তি ওই ছন্দযুক্ত বাক্য প্রয়োগ করেছিল আর ছন্দযুক্ত কথা পছন্দ করতেন না অনিচ্ছাকৃত কারো যদি বেরিয়ে যায় ওটা জায়েজ আছে ঠিক আছে কিন্তু করে করে মানে বানিয়ে বানিয়ে চেষ্টা বলা। যেমন কবিরা করে অথবা এই রকমের যারা ছন্দ ছন্দ কথা বলা পছন্দ করে তারা বানাবার চেষ্টা করে আগে ওই সম্পর্কে চিন্তা করে যে আমি কেমন করে হ্যাঁ রকম কথা বলব আবাস বর্ণিত আগেরটি ছিল আবুহ থেকে এই ঘটনায় আন্না উমার রাজিয়া তার খেলাফত আমলে এইরকম একটা সমস্যা আছে পেটের বাচ্চা নষ্ট করে দিয়েছিল কেউ তখন জিজ্ঞাসা করলেন ওইসব সাহাবাইকরমদেরকে যারা রসুলের ফায়সালার সময় উপস্থিত ছিলেন সাহাবাই বাচ্চা কারো নষ্ট করে দিলে রসুল উল্লাহাম কি ফায়সালা দিয়েছেন ক্ষতিপূরণ হিসাবে ফিল জানিন পেটের বাচ্চার ক্ষেত্রে ফাঁকা কাল তখন বর্ণনাকারী বলেন ফাকামা ফাকামা ফাঁকামা হামলো দুই মহিলাতে মারামারি চলছিল না এই দুটো সতীন ছিল সতীনের মারামারি আসলে এই হাদিস দ্বারা আগের হাদিস মানে হচ্ছে দুই মহিলা মানে ওই গোত্রের দুই মহিলা বোঝা যাচ্ছিল না যে দুই মহিলার সম্পর্কটা কি ছিল কিন্তু এখানে বলা হচ্ছে যে আমি ছিলাম দুই মহিলার মাঝখানে এদিকে এক মহিলা এক মহিলা তার মানে কি মানে আমার দুই স্ত্রী ঠিক না যে স্ত্রী একটা হ্যাঁ এই বলে আমার দুই দুটোই ছিল হুজেল বংশের আর আরবদের এটা আগে থেকে প্রাচীন যুদ্ধে চলে এখনো ওইটাই আছে যে নিজের বংশ ছাড়া বাইরে বিয়ে করতে যাবে না বিয়ে করলে এদেরকে কি করা জানেন হ্যাঁ একবার যেটা বলছে সামাজিক ভাবে বয়কট করা হয় সামাজিক বয়কট করা হ্যাঁ ঘরে করা এক ঘরে করা সামাজিক বনধ আমাদের দেশে সামাজিক ভাবে বনধ করা ওকে ওর সাথে দেওয়া নেওয়া কিছু চলেন এসব করে সামাজিক বিচারগুলিতে আমাদের সব করতো এককালে আর জল অত্যাচারও করত কিছু ভালো করতো আর বেশিরভাগই খারাপ করতো জল অত্যাচার করতো ফেয়া এখনও চলে আসছে হয়তো গ্রামগঞ্জে তো বলছে আমার দুই স্ত্রী ছিল এক স্ত্রী আর স্ত্রীকে মারে আর স্ত্রীকে মারে ওর পেটে ছিল বাচ্চা নষ্ট করে আরো ওই যায় শত্রুও মারা যায় সাজাকার মুক্তা সারান তারপরে আব্দুল্লাহ নব্বাস রাজি আল্লাহ তার ঘটনাটি সংক্ষিপ্ত এইখানে বর্ণনা করেছেন আর নবী কারিম এই ফায়সাল্লাহ করেছেন যে পেটের বাচ্চার ক্ষতিপূর্ণ হিসাবে একটা দাস অথবা দাসী আরবি সাই এই হাদিসটিকে ইমাম ইবিন এবং আগের যেটা ছিল সেটা তো বোখারি মুসলিম প্রায় স্পষ্ট বোখারিতে এই মর্মে আরেকটি হাদিস রয়েছে আবু রাজি আল্লাহন থেকে আন্না রসুল ইমরাতমি বেগুর রাতন আবদিন আওয়ামতিন রসুর সালাম এক মহিলার পেটের বাচ্চা নষ্ট করে দাওয়াই যে বিচারটি করেছিলেন গোত্রের বানু কি বিচার করেছিলেন সেটা ছিল বেগরাত তারপরে যে মহিলা যে খুন গেল তার ধন সম্পদ তার ছেলেরা পাবে এবং তার স্বামী যদি কোন মহিলা মারা যায় আর তার স্বামী থাকে আর তার ছেলেরা থাকে তাহলে স্বামী কতটা পাবে হম ছেলে যদি থাকে একটা দু আনা মানে আটের আট ভাগে একবার আট দুগ ষোলো আর যদি ছেলে মেয়ে না থাকে তাহলে হ্যাঁ না না যদি স্বামী মারা যায় স্বামী মারা যায় স্ত্রী পাবে স্ত্রীর স্ত্রী না ঠিক আছে এখানে স্বামী আছে আর স্ত্রী মারা গেছে তো স্ত্রী ধন সম্পদে যদি স্ত্রী ছেলে থাকে তাহলে স্বামী কত পাবে না চারে দেখে ওলা ও আলু আছে চার ভাগে চার আনা পাবে মানে স্ত্রীর দ্বিগুণ পাবে চার ভাগের এক ভাগ চার যদি ছেলে মেয়ে না থাকে স্ত্রী যাবে তার স্ত্রীর পাবে না এই স্ত্রীর ধন আছে কোটি কোটি টাকার মালিক হ্যাঁ আর স্ত্রীর ছেলে মেয়ে নেই মারা গেল স্বামী কতটা পাবে অর্ধেক অর্ধেকের বেশি কিছু পাবে না বাকি অর্ধেক সব চলে যাচ্ছে কোথায় ওর বাপ পাবে ওর বাপ থাকলে সব বাপ নিবে জি ওর বাপ না থাকলে ভাইরা নিবে ভাইরা পাবে আছে আর যখন মহিলা যখন ওয়ারেস হবে স্বামীর তখন যদি যে মৃত মাইয়ের পুরুষ ওর যদি ছেলে মেয়ে থাকে তাহলে হ্যাঁ মহিলা কত পাবে দু আনা আট ভাগের এক ভাগ আর সমন্ব বলা হচ্ছে আর যদি ছেলেমে না থাকে তাহলে বললাম বললাম যে না চার আনা পাবে ইনশাল্লাহ আমাদের আখিটা অস্তৃথি আর ধারাবাহিক আলোচনা মঙ্গলবার শেষ হলে আমরা মির আসের ফারাইজনা করব কারণ ফারাইজ সম্পর্কে কিছুটা অন্তত জানা দরকার যাতে করে অন্তত আপনার পরিবারে কিছুটা আপনি জানা থাকে সেটিকে যাচ্ছে। বলছেন যে ওই খনি মহিলা তারপরে মারা যায় রসুল তখন আনা মীর আসাহা এর ধন সম্পদ বানিয়া ওই যে খনি মহিলা মারা গেল তার ছেলেরা পাবে অজাহা তার স্বামী আকলা আল আসবা আর দিয়ত দিয়াত ধন সম্পদ থেকে নয় থেকে দেওয়া হবে আলা আসাবাদসবা ওখানে আকেলা শব্দ মানে তার নিকট আত্মীয় যারা এই মহিলা যদি মারা যাওয়ার পরে আসা আশেপাশে যারা আছে যদি যাদের জন্য নির্দিষ্ট করা হয়েছে ধন সম্পদ ওদের ওরা না থাকতো তাহলে তাদের লাগত হোজাইল গোত্র বলছেন যে আদনান আদনান গোত্র প্রাচীন যুগে আদনান এবং কাহতান দুটো গোত্র ছিল ওই গোত্রের অর্থাৎ নবিয়া করিমসালাম সিনা আদনান গোত্রের क्षिणी बसबाश बसबाँ लान लिखे लोक लान गोत्री बर्तमान बसबाश कर खन हम कत प्रकार खन कर तीन प्रकार इतलशत मेरे अस्त्र दिए साउम खुन द्वित प्रकार सम्पर्क दलिल से इच्छाकृत मारा क्या अस्त्र दिए ना जहां मारा जाए সাধারণত হাজারি ছোট পাথর দিয়ে মারা অথবা ছোট হালকা লাঠি দিয়ে মারা ফাহুক মহাজান এখানে দিয়ত দিতে হবে এবং সব তো যেটা ভারী মূল্যবান ওটগুলি রয়েছে যার বিস্তারিত আলোচনা দিয়ে অধ্যায় রয়েছে দিতে হবে কিন্তু এতে টেসা হবে না মানে হত্যার বদলে হত্যা হবে না টেসা একমাত্র ইচ্ছা ইচ্ছাকৃত যদি এমন কোন অস্ত্র দেখুন করে যাতে সাধারণত মানুষ মারা যায় তাহলে আর না দিয়াত সব সিভিল আমাদের অমিস খাতা তখন আলা আর তেলাত কাতিল আর সেভাবে আমাদ ইচ্ছা করে হালকা অস্ত্র দিয়ে মারা যাতে মানুষ মারা যায় অথবা ভুলবশত যদি কাউকে লেগে যায় আর মারা যায় এই কাকে আকেলাতিল খনি ব্যক্তি যার হাতে খুন তার আত্মীয় স্বজন নিকট আত্মীয়দের ওপর খরচ হবে তারা কারা ওহমদ মিন আশাবাতিহী আল কারিবন আলবাহ পুরুষ লোকেরা মহিলাদের উপর নয় মহিলা নিকট আত্মীয়দের উপর যারা পুরুষ নিকট আত্মীয় অথবা দূরের হইলেও তারা আসা বাবা দূরের হইল কাছের লোক না থাকলে তারা তারা ওয়ারেস হইতে পারবে যদিও এখন হয়তো ওয়ারেস হইতে পারছে না আছে সেই জন্য একটু দূরে হওয়ার কারণে না দাদার ওয়ারেস নাতিরা হবে কি না হবে না দাদার ওয়ারেস নাতিরা মানে ছেলের ছেলেরা হবে না হবে না হবে আবার হবেও না হবে আবার হবে না কখন হবে না যখন ছেলে বেঁচে আছে হ্যাঁ বাপ নেই কিন্তু চাচারা আছে কাছের লোক আছে তো চাচারা যখন জন্য না আর সৃষ্টি করে দিল কিন্তু চাচার নেই আর বাপও নেই তাহলে দাদার ধন সম্পদ ওই রকমই পাবে যেমন হ্যাঁ দাদার ছেলেরা মানে ওর বাপ চাচারা যেরকম পেত তো এরা দূরের হইল কোন সময় পাচ্ছ না কিন্তু কোনো সময় আবার সবটাই আছে তারপরে বলছেন যে এই যে দাস অথবা দাসের মূল্য কত ছিল মূল্য অনুমান করেছেন ফোকা বেখাম সিমে আলে পাঁচ উটের সমান পাঁচ উঠের সমান ছন্দ বিশিষ্ট বাক্য বলা কি একেবারে না যাই এটা একটা মশলা এখান থেকে কারণ ওই লোকটি বললেন যে তো মন হচ্ছে যে গণক জ্যোতিষীদের ভাই ছন্দ বিশিষ্ট হ্যাঁ আমরা অনেক সময় কথা কথায় বলি বলি না কিন্তু মানে আসছে না তবু চেষ্টা করে একটা প্রাকৃতিক ভাবে এমনি বেরিয়ে যাচ্ছে কথা বলতে বেরিয়ে যাচ্ছে অনেক চলে আসছে অসুবিধা নেই কিন্তু এর জন্য চেষ্টা করে টেনে টু নেই আপনার ছন্দ বানাবার চেষ্টা করা এটা নিন্দনীয় এই জন্য নবী করিম সালাম বেশ কিছু যেমন সেই মুসলিম আছে হে আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করছি এমন বিদ্যা থেকে যা উপকারে না অপকারী ও কৌল্লা বা এমন কথা এমন দোয়া যা সোনা হয় না কবুল হয় না এমন অন্তর যা বিনীত হয় না যা পরিতৃপ্ত হয় না খাই খাই মিটে না আল্লাহ আমার নফস যেমন এরকম নাহা হে আল্লাহ চারটে জিনিস থেকে তোমার আশ্রয় চাইছি সবগুলিতে আইন দিয়ে শেষ হয়েছে এমনিতে বেরিয়ে আসে এরকম তো যাই যা বাচ্চা নষ্ট হওয়ার বিষয়টি যখন আসল তখন একটা নতুন আজকালকার যুগের সমস্যার সমাধান সেটা হচ্ছে অনেকেই পেটে গর্ভ ধারণ করার পরে স্ত্রীর বাচ্চাকে নষ্ট করায় অ্যাবর্ষন যেটাকে বলা হয় নষ্ট করা এটা কি জায়জ হ্যাঁ কোন অবস্থাতে নয় না কোন কোন অবস্থায় জায়জ হইতে পারে হ্যাঁ অভাবী মানুষ বাচ্চা ধরে গেছে আসলে এই বাচ্চা এই বাচ্চাগুলি খাওয়াইতে পারছি না যাইজ হবে স্ত্রী অসুস্থ বলছে আমি পারব না যাইজ হবে সৌদি আরবের হাইয়া তো কে বাড়িলাম তারা এই বিষয়টি নিয়ে চোদ্দশো সাত কেজি এখন চোদ্দশো আটত্রিশ কেজি চলে গেছে তাই না চোদ্দশো আর মানে কতদিন আগে পারায় বত্রিশ বছর আগে বত্রিশ বছর আগে এই নিয়ে একটি তাদের বৈঠক হয় মিটিং হয় এবং তাতে যে বিল পাশ করা হয় আর যে ফতোয়া প্রদান করা হয় সেই ফতোয়ার কিছু অংশ পড়ে শোনো আপনাদেরকে আর একটি একাডেমি আলমাজমা আল ইসলামী মক্কাতুল মোকার রাবেতা আলম ইসলাম যে মুসলিম ওয়ার্ল্ড লীগ বিশ্বের যে মুসলিম সংস্থা মক্কাতুল মোকার রয়েছে তার ওলামা ফোকাহারা ওখানে সারা বিশ্বের বেশ কিছু আলামা ফোকাহা আছে সৌদি আরব আলম আলমাদের সাথে ইতাদের তাদের ফুতুয়াটি এখানে নকল করা হয়েছে সংক্ষেপে বলি এই বিষয়টি সম্পর্কে যে বিষয়গুলি তারা বলেছেন বলছেন জিদ্দান পেটের বাচ্চা নষ্ট করা গর্ভপাত যেটা গর্বপাত করা জায়জ নয় যে কোন স্তরে হোক না কেন সেটা এক মাসের হোক আর দুই মাসের হোক আর তিন মাসের হোক আর একশো দিনের পরে হোক রু আসার পরে হোক কোন স্তরে হোক না কেন যতক্ষণ পর্যন্ত কোনো না পাওয়া যাবে শরীয় যুক্তি বা ওজর। আর সেটা অফি হদিন জিদ্দা না সেটা অত্যন্ত সীমিত আকারে যায় অত্যন্ত সীমিত আকারে যায় হালাহারে নাই ইাকান ফিত মদ্দুল او মসলাহত জসকাত্মাতত হশিয়ত ফিতরতৌলাফ মিনজ্যান্তকালফ মত ও তালিম ও মিনা মতকব ওক্তফানজাহজন যদি প্রথম অবস্থায় থাকে গর্ভ একেবারে প্রথম অবস্থায় অর্থাৎ দ্বিতীয় ৪০ দিনে হ্যাঁ জমবধা রক্ত আর তারপরে গোস্তপিণ্ড তারপরে তখন সময় মারবেকারী মাথায় একশো দিন যখন তিন চারে বারো দিন যখন হয় এই চল্লিশ দিনের ভিতরে যদি হয় দিনের ভিতরে এই গর্ভপাতে অথবা সম্ভাব্য কোন ক্ষতি থেকে এই মহিলাকে বাঁচানো উদ্দেশ্য থাকে সম্ভাব্য মানে সম্ভাবনা আছে ক্ষতি হয়। তাহলে যা যা তাহলে গর্ভপাত করা যায় কত দিনের ভিতরে চল্লিশ দিনের ভিতরে শরীয় উদ্দেশ্য আছে আর তাতে সম্ভাব্য ক্ষতির অসৎগুলো নেই হ্যাঁ যারা আল্লাহ পরকাল বলে ভয় করে না না দুটো হয়ে গেছে বা তিনটা হয়ে গেছে আর কত নিবেন নাই তো সিজারে না তাদের কথা চলবে না বরং দিনদার ধার্মিক ডাক্তার প্রমাণ করেছে যে ছয় ছয়জন সিজারের পরে ছয় ছয়টা বাচ্চা নেওয়াতে কোনো অসুবিধা নেই পাঁচ নম্বর যে সবগুলি সবগুলি সিজারে যে সময় ডেলিভারি তাদাবিতে সেই সময় কোন কাজ আমি গেছি দেখি ওই ভাইয়ের সাথে পরিচয় ছিল দেখা হলো সালাম দেওয়া হইলো কি বারবার এখানে কেন বলছে আমার বাচ্চা হয়েছে এটা পাঁচ নম্বর আর পাঁচটাই সিজার আগে কিন্তু কেটে ফেলে দিই হ্যাঁ যাতে করে গর্ব ধারণ না করে হ্যাঁ জরাইও রাখবেন আর সম্ভাব্য ক্ষতি থেকে এড়ানোর যদি উদ্দেশ্য হয় তাহলে কি হবে যা ইস্কাত ৪০ দিনের ভিতরে হয়। আর গর্ভপাতের উদ্দেশ্য হচ্ছে যে আমি ছেলে মানুষ করতে পারি না কষ্ট লাগে খুব ছেলে মানুষ করতে কষ্ট লাগে একটার বয়স এক বছর হইলো এখন এইটা নিব আমি ওইটাই মানুষ করতে পারছি না আপনি কেন পারছেন না আপনার মা কি পারছে পেরেছে আপনাদেরকে ওইভাবে যদি হ্যাঁ গর্ভপাত করে দিত তো মুখ দেখা মানুষ করতে কষ্ট হয় সেজন্য আমি বহন করতে সক্ষম না কেমন করে এত খরচ খরচা চালাবো এদের শিক্ষা দীক্ষা কেমন করে করব আজকাল অসৎ লোকেরা এই ভাষা বলে শুধু জন্মে দিলি হবে ছেলে মানুষ করতে হবে না মেয়ে মানুষ করতে হবে না একটা ছেলে আর মেয়ে মানুষ করতে যদি ও পড়তে পাঠায় কোথায় আমেরিকা কোথায় কেনাডা কোথায় অস্ট্রেলিয়া এক একটার দুচার দশ লক্ষ রিয়াল বিশ লক্ষ রিয়াল খরচ কম করে বললাম এক এক বছরে তারা তাদের টিউশন বা তাদের খরচ টিউশন ফি ইত্যাদি সব খরচ করছে তারা এক এক লক্ষ ডলার এক একটা এক এক লক্ষ রিয়াল অল্প আর অনেক পয়সা যারা এখানে করে। ডাক্তারকে চেনতাম তার মাত্র দুটো ছেলে আর এখানে ত্রিশ পঁয়ত্রিশ বছর চাকরি করেছে সেই ডাক্তার হার্টের অসুস্থ তাকে সেন্ট্রাল হসপিটালে দেখতে কোন ভাইরা গিয়েছে তো সে আমাকে বলেছেন চলেন অনেকদিন আগের কথা গিয়ে দেখে বলছে কিছুই নেই সব ওই দুটো ছেলেকে সমস্ত মানুষ করতে পারবো না খরচ চালাতে পারবো এটা চলবে সরিয়ে অচল কথা এটা অথবা তাদের ভবিষ্যৎ এত বেশি বাচ্চা হলে তাদের ভবিষ্যৎ কি হবে আমার মাত্র পাঁচ বিঘা জমি এসব যুক্তি চলবে না আমার ছেলে গর্ভপাত যখন সেটা জমা মাধা রক্তে পরিণত মানে দ্বিতীয় চল্লিশে চলে এসেছে চল্লিশ থেকে আশির ভিতরে আছে গোষ্ঠের টুকরে বা থেকে একশো বিশের ভিতরে আছে এখনো কিন্তু রো দেওয়া হয়নি যাইজ নাই হাত্তা তোকার মৌসুকা যতক্ষণ পর্যন্ত নির্ভরযোগ্য একটি মেডিকেল টিম বা মেডিকেল কমিটি मेर प्रसार संभावना चार आठ मास दस मास मेर समाप्त मेडिकल टीम कहला मुस्लिम जैगे विषय उल्लेख कर আল্লাহ পরে বিশ্বাসকে বিশ্বাস আছে নাকি হ্যাঁ বা মুসলিম সমাজের যে যারা বেদিন ডাক্তার বে নামাজি আল্লাহর ভয় নাই নামে মাত্র মুসলিম তাদের কোন চিন্তা আছে নাকি যে আখেরাতে ধরা খাবো এরকম কাজ করলে বা এরকম যদি আমি রিপোর্ট দিই তাহলে মায়ের যে প্রাসের ঝুঁকি এই ঝুঁকিকে এড়ানোর জন্য সমস্ত আপনি চেষ্টা রাখলেন অন্য চেষ্টা কিন্তু সবগুলি ব্যর্থ এখন একটি পথ হয় মাকে বাঁচান না হলে। বাচ্চা বাঁচান বাচ্চা রাখলে মা না আর মাকে বাঁচাতে বাচ্চা রাখা যাবে না এটাও যদি একটা মেডিকেল মুসলিম টিম বিশ্বস্ত তারা বলে তাহলে তখন কি করা যাবে তখন যাই ফেজুজ তখন যাই যাবে আশা বিষয়টি স্পষ্ট তাহলে কি হয়ে গেল একটা হলে চল্লিশ দিনের ভিতরে হুকুম হয়ে গেল একটা দ্বিতীয় চল্লিশ আর তৃতীয় চল্লিশ একশো দিনের মধ্যে হয়ে গেল এখনো কিন্তু রুখ দেওয়া হয়নি একশো বিশ দিন পর এখন জীবন্ত মানুষের মতো পেটের ভিতরে আছে কিন্তু জীবন্ত মানুষের মতো ওর প্রাণ আছে জি হরকত করছে শ্বাস প্রশ্বাস নিচ্ছে জিজ্ঞাসা বলছেন যে তৃতীয় স্তরের পরে মানে তিন চারে বার দিনের পরে এবং সেটা হচ্ছে অবাদ চার মাস পুরা হওয়ার পরে। চার মাসে ১২০ দিন হয় চার মাস পুরা হওয়ার পরে এই পেটের বাচ্চার বাচ্চা গর্ভপাত করা নয়। আর এক নম্বর বিশ্বস্ত হওয়া হচ্ছে আল্লাহ পরকালে বিশ্বাসী হওয়া বাহি মাহা যদি এই বাচ্চাকে পেটে রাখা হয় তাহলে তার মায়ের পেটে তাহলে এর মা এই কারণে মারা যাবে চিকিৎসা এর মাকে রক্ষা করার জন্য এর মাকে যাক। এর জন্য যাবতীয় যে সব সোর্স রয়েছে সবগুলি অবলম্বন করবে এসব করেও পারা যাচ্ছে না তখন বলছেন ইন্নামা রকদাম আলাহাদুত এই শর্তগুলির সাথে ख बात नहीं आठ नये मैं पेटे रेखे रिपोर्ट देखें जायेज दाई नहीं मध्य बड़ क्षति सेहत करार्जा एड़ानर दु क्षतर मध्य बड़ क्षति दो मेर प्राण नाश हवा बड़ क्षति मेला दिक्कत मार हायत आना এই যে এখন বেঁচে আছে মা এটা নিশ্চিত যতক্ষণ মত না এসছে ঠিক কিনা কিন্তু দুনিয়াতে চোখ খুলবে এটা অনিশ্চিত নিশ্চিত না। তাহলে একটা হচ্ছে নিশ্চিত প্রাণ হায়াত আর একটা হচ্ছে অনিশ্চিত হায়াত তো অনিশ্চিত হায়াত কে মারা যাবে নিশ্চিত হায়াতকে রক্ষা করার জন্য এটা একটা দিক আর একটা হচ্ছে একটা বাচ্চা পেটে ছিল। সেটাকে যদি নষ্ট করা হয় মা কে বাঁচানোর জন্য তাহলে বাচ্চাটাই শুধু মারা গেল তার কারণে পাশের লোকেরা তেমন কেউ ক্ষতিগ্রস্ত হইল না ক্ষতিগ্রস্ত হবে কারণ বেঁচে যেত বড় হইতো তাহলে তার বাবার কাজে আসতে মায় একটা এরকম মেলা দিক থাকতে পারে আছে কিন্তু তারপরে বেশি ক্ষতিগ্রস্ত হলো না এই জন্য বলছি কিন্তু এই মা মারা গেলে হতে পারে আর দু চারটা আরো ছোট ছোট বাচ্চারা আছে জি হ্যাঁ তো দুই ক্ষতির মধ্যে বড় ক্ষতি হচ্ছে মায়ের মৃত্যু মায়ের মৃত্যুকে রক্ষা করার জন্য বাচ্চা কি করা যাবে নষ্ট করা যাবে তৃতীয় অবস্থায় আশা করি বিষয়টি একেবারে স্পষ্ট সুতরাং বিষয়ে অত সহজ মনে করবেন না যত সহজ আজকালকার মুসলিমরা মনে করেছে এখানে এক ভাই আছে আর মনে এখনো আছে মাঝে মাঝে দেখা হয়ে যায় জামা মসজিদ বছর আগে স্বামী স্ত্রী এসছে এই সাবি আসার পরে কি কান্না কাটি বাচ্চা পেটে রাখবে না তিন মাসে তিন চার চার মাসে বাচ্চা হয়ে গেছে একশো দিন হয়ে গেছে ও চাই কোন রকম আমার মুখ দিয়ে একটু হালাপ হয়ে গিয়ে হইল কারণ বাচ্চা আর এক বছরের মতো একটা বাচ্চা আছে দুধ খাচ্ছে ওইটার জন্য এখন এই বাচ্চা রাখবে না আমি বললাম যে এটা কোন আপনার জন্য কিসের জন্য বলছে ঘন ঘন বাচ্চা সেই জন্য একটু গ্যাপ করার জন্য আর গ্যাপ করার জন্য আগেই ব্যবস্থা নিতে খুব ভালো করে ক্ষমতা ছিল তো হ্যাঁ ক্ষমতা হারিয়ে দিয়েছেন তখন কেন যাই হোক ওদের খুব বুঝেলাম খুব অনেক লোক আপনাদের পেটে আরেক বাচ্চা চলে এসেছে আল্লাহ ওদেরকে অনেক সুস্থ রেখেছে আপনি কখনো ভাববেন না যে বেশি পাঁচ বছর বছর পর আমার ছেলে মেয়ে জন্মায় খুব সুস্থ থাকে না এরা বেশি অসুস্থ থাকে কারণ এই বাধা দেওয়াতে যে মেডিসিন গুলো প্রয়োগ করেছে এর সাইড এফেক্ট হয়েছে এর পার্শ্ব হয়েছে মায়ের স্বাস্থ্যের ওপর ওই বাচ্চাগুলি স্বাস্থ্যের ওপর এগুলো বুঝতে চাই না মানুষ আজকাল যেমন বন্যার পানি নদী থেকে পানি বাড়ছে বাঁধ দিয়ে পানিকে বাধা দিয়ে রেখেছে বাঁধ যদি হাঁড়ার বাঁধের পাশে যে গ্রামগঞ্জগুলি থাকে শহর থাকে সেগুলি রাতারাতি ডুবে ধ্বংস হয়ে যায় হয় না না ওরে বেশি ক্ষতিগ্রস্ত হয় ঠিক ওই রকমই এই যে মা দিয়ে রেখেছেন পাঁচ বছর সাত বাচ্চা হইতে দেবো না বাচ্চা হইতে রাজা এই তো দুনিয়া রাজা আখেরা তো আছে হ্যাঁ ওই লোককে খুব বুঝে এলাম আলহামদুল্লা তখন বুঝে গেল আর তারপরে বাচ্চা হয়েছে বছর আগে হঠাৎ করে ওই বাচ্চাটা নেই এই বড় হয়ে গেছে সাত আট বছরের বাচ্চা হয়ে গেছে আমি যে না বলছি অন্য তো বুঝবে না আমি যে ওর সাথে কথা বলছি কোন ভাষা আপনার কি আর বুঝবেন দশ বছর আগে আল্লাহ আকবর জি হ্যাঁ তা আমি বললাম যে দেখেন এখন কত সুন্দর কত সুন্দর ফর্সা আর কত সুন্দর ছেলেটা একবারে হ্যাঁ বললাম যে এত সুন্দর ছেলে সুফামুল আমি একটু ইঙ্গিত করলাম শুধু ঠিক না চিন্তা করেন আপনি সুহানো বাচ্চা যদি জানতে পারে আমার বাপ মা আমাকে খুব মারার চেষ্টা করেছে কিন্তু গর্ভপাত করা পারেনি চেষ্টা করেছে ওষুধ খেয়েছে নষ্ট করার চেষ্টা করেছে অনেক মহিলারা গাছ খায় কি করে কিন্তু বাচ্চা নষ্ট হয় না আল্লাহ দিবে উপায় নেই ওর হ্যাঁ হ্যাঁ আর শত্রুতা জন্মে যাবে ছেলে মেয়ের অন্তরে তোর আমাকে দুনিয়া আসতে দিচ্ছিল কি আমি দিন ধরবে না আরে ও না জানে না আল্লাহ তো জানে সেই দিন ধরিয়ে দেবে যে তোর বাপমাই কাজ করেছিল তোকে আসতে দিচ্ছিল না তখন যদি বিচারছে আল্লাহর কাছে হ্যাঁ জীবন্ত দাফন করা হয়েছে যে ছেলে তাকে আল্লাহ জিজ্ঞাসা করে তোমার দাও তার মানে কি যেমনকে ডেকে অপরাধ করা হয়েছে যার অপরাধ করেছে তোমাকে কেন মানলো এই লোক তা উদ্দেশ্য হচ্ছে একই শাসন করা কেন মানলো মানলো তোমাকে কাউন্সিল যখন এই সিদ্ধান্ত পেশ করছে মা যা অতীতে বর্ণনা করা হইল ইউ সি বেতাকাল আল্লাহকে ভয় করা যা ওসিয়ত করছে হে বাপ মায়রা তখন আল্লাহ ফিহাজ আল আমি এবং চিকিৎসকদেরকেও যারা রিপোর্ট দেবেন মেডিকেল রেপোর্ট তাদেরকেও ওসিয়ত করছে আল্লাহকে ভয় করার এবং এই বিষয়ে একটু শান্ত হয়ে আর সুস্থ মেজাজে খুনি হয়ে আল্লাহর সামনে হাজির হবেন না তাও নিষ্পাপের খুনি নিষ্পাপ ব্যক্তির খুনি ছেলে মেয়ের খুনি হ্যাঁ মাসুমদের খুনি যারা দুনিয়া আসতে চাই আর আপনি দিতে চান না আল্লাহ যেন এরকম অসত লোকদের হৃদয়ত দান করেন এবং আমাদেরকে এই সবাচার থেকে বেঁচে থাকার তোফিল্লাহ রোবাই আজরে কসরত সনিয়াজু এলাইহ আফা ফার ফাউ ফ তিনি বলছেন তার আনাস ছিলেন তার মানে তার চাচা ভাতি যার নাম ছিল আনাসারাতিয়া তাড়িয়া তিনি এক দাসীর দাঁত ভেঙে দেয় পাথর দিয়ে আঘাত করেছে দাঁত ভেঙে গিয়েছে ফা লবু এলিহাফা দাঁত ভাঙার পরে তারা ওই দাসীর কাছে ক্ষমা চাইল যে আমাদেরকে ক্ষমা করে দাম ফা বাউ যে দাসির অভিভাবকরা ছিল মনিবরা ছিল তারা কি করলো অস্বীকার করলো ফা রাজল তখন তারা বলে যে ঠিক আছে তাহলে আরশ মানে দিয়ে এখানে তাহলে ক্ষতিপূরণ নিয়ে নাও দাঁত ভেঙেছে তো দাঁতের যা মূল্য হয় ক্ষতিপূরণ দিয়ে দিয়ে নিয়ে না ফা না না দাঁতের বদল দাঁত নিব আমরা পয়সা টাইসো চাই না দাঁতের বদল দাঁত দাঁত ভেঙেছ দাঁত ভাঙবো মহা মুশকিল এরা ফা বলেন এরা এরকম দাঁতের বদল দাঁত চাইছে এরা বিচার চাইতে আসলো ওরা কোন রকম করে ক্ষমা হয়ে যায় ফা বা কে বদলা নেওয়া ছাড়া বাকি সবকিছু অস্বীকার মাপও অস্বীকার আর ক্ষতিপূরণ নেওয়া অস্বীকার তাহলে বাকি তাহলে কি দাঁতের বদল দাঁত ভাঙবো আমার রসুর কেশামের দশ বছর খাদেন তার চাচা মনের দাঁত ভাঙবে আর পুরুষ হয় তাও হ্যাঁ আমার বোনের দাঁত ভাঙা হবে কেশে ও নাই ভুল করে মেরেছে আর দাঁত ভেঙে গেছে সানিয়া আর যেটা চার নম্বর পড়ছে বোন রোবাইয়ার সানিয়া দাঁত ভাঙা হবে ওয়াল্লা বা আশা কাবিল হক সে আল্লাহর শপথ করে বলছি যিনি যে সত্তা আপনাকে সত্য নিয়ে প্রেরণ করেছেন লাহা আমার মনের দাঁত ভাঙা হবে এটা হইতে পারে না ভাঙা হবে না উদ্দেশ্যই আদেশকে অমান্য করি বা আমি ইসলামের কেসাশের বিধানকে অস্বীকার করি উদ্দেশ্য ছিল যে হবে না কাছে করতে এই নিয়ে যদি আপনি বলেন যে আল্লাহ তাদের অন্তর ফিরিয়ে দিবে আর এরকমটা ঘটবে না তাহলে যাইজ কিন্তু যদি শরীয়তের বিধান আপত্তি হয় যে আমি হইতে দেবো না তাহলে আল্লাহর লানত হবে আল্লাহর গজব হবে এবং কঠোর শাস্তি রয়েছে তার জন্য যে দণ্ডবিধান আল্লাহর বিধান হচ্ছে যে দাঁতের বদল দাঁত কেশাস ফারাদুক্ষণ পরে ওরা যারা দাবি করছিল কেশাস নেব ওই অভিভাবক তারা একটু পরে ঠান্ডা হয়ে রাজি হলো ঠিক আছে আমরা যদি না করে তাহলে রক্তপণ ক্ষতিপূরণ আর যদি বলো না ওটা তো রাজি না তখন হচ্ছে অঙ্গের ক্ষেত্রেও দাঁতের ক্ষেত্রে হাত অঙ্গ অঙ্গহানির ক্ষেত্রেও আর প্রাণের ক্ষেত্রে এমন আছে ওরা নেক লোক লাউ আকসাম আল্লাহ আল্লাহ কে যদি কসম দেয় আল্লাহ কসম এটা হবে না আল্লাহর কসম খেয়ে কোনো কথা যদি বলি তুল্লাহ আবার রাহু আল্লাহ তাদেরকে মুক্তি মুক্ত করে দেন আল্লাহ তাদেরকে মুক্ত করে দেন আল্লাহ নেত মান ইজত করতে যাবে যে অমুকের বনের দাঁত ভাঙা হয়েছে পেঁচাস হ্যাঁ ওটা আর বড় ব্যাপার বংশের জন্য এই ছিল হাদিস বখারি মুসলিম হাদিস এবং বাক্যগুলি শহীদ বোখারিজ মেরেছা দাঁত ভেঙে গেছে তখন ফালাইয়া তখন দাঁতের বদল দাঁত নয় তখন দিয়াকে নিতে হবে আল্লাহ ফাইসাল হচ্ছে কেশাস যে কেশাসের বাস্তবায়ন করা ফরজ কিন্তু যদি হকদার যদি ক্ষমা করে দেয় তাহলে ভালো কথা সুরে বা কারার আয়াত নম্বর একশো আঠাত্তর সম্পর্কে আলোচনা করতে আল্লাহ বলছেন যদি কোন ব্যক্তিকে মাফ করে দেওয়া হয় তার ভাইয়ের পক্ষ থেকে কিছু যদি মাফ করে দেয় তাহলে ভালো কথা এবং মাফ করার আল্লাহ প্রশংসা করেছেন যারা ক্ষমা করে তাদের আল্লাহ প্রশংসা করেছেন কেউ যদি এক একটা বাড়ি মেরে দেয় আপনাকে অথবা একটা চড় মেরে দেয় তা চড়ের বদল চড় বা একটা লাঠির বাড়ি মেরেছে লাঠির বাড়ি এইরকম এটা এই কেশ চলবে না চলবে না কিন্তু কেমন করে ওজন করবেন যে এত পরিমাণে চটটা ছিল বদলানি থেকে লাঠি এতটা এতটা ব্যথা লেগেছিল ততটা আমি ওকে ব্যথা দিব এটাই হইতে হবে তার বেশি যদি জোরে দেন তাও ফাঁসবেন আপনি আর কম দিলে কম হয়ে গেল সমস্যা আছে যার ফলে এই বিষয়টি দেখতে হয়েছে দেখতে লাপ হয়েছে চড়ের বদলে আমি চড় মারবাসে এক এক বাড়িকে মেরেছে ঘুষি মেরেছে বা কিছু বা থাবা মেরেছে ওহাকা বাদমা অনেকে এর এজমার দাবি করেছেন শাস্তি দাও যেমন তোমাদেরকে শাস্তি দেওয়া হয়েছে তাহলে বোঝা গেলে যে তোমাকে চড় মারা তুমি চড় মারতে পারো তোমাকে লাঠির বাড়ি মারা হয়েছ লাঠির বাড়ি মারতে পারো তো কোরআনিকিমের দলিল তো এইরকম বলছে যে এটা হচ্ছে যুক্তি এটা হচ্ছে মুজিব হচ্ছে অত্যাচারী ব্যক্তি অপরাধীর সাথে তাই করবে যা তার সাথে করা হয়েছে তার উপর যেভাবে অত্যাচার করবে সেরকম করবে ফাল্লাথুন বেলাতমাত চড়ের বদলে ফি বাতিনেহা যেই জায়গায় আপনাকে মেরেছে সেই জায়গায় আপনি মারবেন ওই জায়গায় বিল আহামা বি আদর্শ এবং খোলাফা রাশের দিন এটি যুক্তি এবং ইমাম আহমদের একটি মতে কিন্তু তারপরেও ফতুয়া চার মজাব এরকম রয়েছে যে এগুলোতে যেহেতু ওজন করা যায় না যে কত জোরে মারলে সমান হবে হয়ে যায় সে বর্ণিত বলছেন যে রসুর বলেন মানে কোথা অ্যাম্বিয়ান কেউ যদি অজ্ঞাত ভাবে হ্যাঁ নিহত হয় মানে অজ্ঞাত ব্যক্তির পক্ষ থেকে কোন দিক থেকে এসে লাগলো কে আর কার অস্ত্র দিয়ে লাগলো কার তীর এসে লাগলো বা কার অস্ত্র এসে লাগলো জানে না মারামারি চলছে দিক থেকে যে যাকে পারে মারছে আমা মানে অন্ধ ওখান থেকে হ্যাঁ অজানা ব্যক্তির পক্ষ থেকে কেউ যদি নিহত হয় কিন্তু ওতে মারা গেল আসান অথবা লাঠিতে আকলোহ আকলুল খাতা এর দিয়ে হচ্ছে ভুল হ্যাঁ ভুল বসত হত্যার দিয়েত মানে এতে কেশাস চলবে না কারণ যে নিহত হয়েছে তাকে কে মেরেছে নির্দিষ্ট করে বলতে পারবেন যে এই লোকটির অস্ত্রে বা তীরে মারা গেছে বলা মুশকিল চারিদিক থেকে তীর হ্যাঁ বা অস্ত্র বর্ষিছে পাথর বর্ষি অথবা চাবুক মারছে ও মারছে ও মারছে ও মারছে কার আঘাতে যে মরলো একটা লোক তার মধ্যে মরে পড়ে আছে বলা মুশকিল কার আঘাতে এই লোকটি মারা গেছে সুতরাং এখানে কি চলবে না তাই শ্বাস চলবে না এখানে ভুলের দিয়ে কোতেলা আমাদান বা আমদান কাউকে যদি খুন করা হয় তাহলে তা থেকে শাস রয়েছে এই ইচ্ছা করে একজন মানুষ দেখা যাচ্ছে ওই লোকই দাঁড়ালো অস্ত্র দিয়ে বা এমন ভারী অস্ত্র দিয়ে আঘাত করলো আর সাথে সাথে মারা গেলো তারপরে সাথে সাথে মরু অথবা পরেই মরুক কিন্তু মারা গেল তার আর কেউ তার উপর আঘাত করেনি তাহলে এতে কেশ অবায়নে কেউ যদি আর হয়ে দাঁড়ায় মানে বাস্তবায়ন করতে বাধা সৃষ্টি করে ওর আল্লাহর ফাল আল্লাহ রয়েছে আল্লাহ রহমত থেকে বঞ্চিত করবেন কেউ যদি আল্লাহর বিধান কায়েম করতে বাধা সৃষ্টি করে আজকাল আল্লাহর বিধান কায়েম না থাকলে এইরকম অনেক সময় সাজা শাস্তি হতে বাধা সৃষ্টি করে অনেকেই করে না আইনের ক্ষেত্রে গিয়ে ওখানে গিয়ে ঘুরিয়ে দেয় হ্যাঁ দোষীকে নির্দোষী সাব্য করে দোষকে হালকা করে দেয় এই কাজগুলি বিশেষ করে উকিল কাজ অধিকাংশ রুজি হার সব উকিল বলবো না নাল্লাহারে বলা যাবে না ভিড় কিছু থাকতে পারে কিন্তু অত্যন্ত কম তালিল জিত একবার হবে খুব কম যাদের রুজি হারাল হইতে পারে উকিল জি হ্যাঁ সরকারের পক্ষে উকিল হলে ফাঁসাবার চেষ্টা করছে হয়তো হ্যাঁ আর যদি এই পক্ষের উদ্ধার করার চেষ্টা করছে এই এইরকমই যারা শাসন ক্ষমতা প্রশাসনে আছে তারা ঘুষ খেয়ে হয়তো বিষয়টাকে হালকা করার চেষ্টা করছে ধর সরকার এমনি আজকাল জেলে এই শাস্তি দিচ্ছে কিন্তু জেলে পাঁচ বছর দিচ্ছে সেখানে পাঁচটা বছরও হতে দিল না হ্যাঁ এক বছর করে দিল সেটাকে ছয় মাস করে দিল কিন্তু সাধারণত এইরকম অপরাধে পাঁচ বছরই হয় এটা মানুষের মানবরচিত বিধান মানুষের আইন সেটাকে হালকা করল আল্লাহ হবে না আল্লাহর যেটুকু আছে যে একজন এইরকম ধরনের অপরাধের জন্য পাঁচ বছর বা দশ বছর জেল সেখানে করে দিল সেটাকে এক বছর ছয় মাস দুই বছর তিন বছর ইত্যাদি তাহলে আল্লাহ লানুত হবে আল্লাহ লুত হবে ভিড় ভাড়ের মাঝে নিহত হয়েছে খুনি তার সম্পর্কে জানা যায় না যে কার হাতে খুন হয়েছে উদাহরণ দিচ্ছেন যেমন জেহামি তফ তফ এর সময় চাপা চাপিতে মারা গেছে বলতে পারবেন যে যেই সময় ওই লোকটি মরে পড়ে ওর পাশে যে ছিল চাপ খেয়েছে সেই খুনি না কত চাপা খেয়েছে কেসাশের বাস্তবায়ন হবে না এখানে খাতা অনিচ্ছা কি চাপ হয়তো ও চাপ খেয়েছে তখন তামতে পারেনি নিজেকে এটা হইতে পারে আর যদি ওটাও না জানা যায় তাহলে বাইতুল মাল থেকে কারণ সরকারকে তখন দিতে হবে বাইতুল মাল মানে সরকারকে তখন ক্ষতিপূরণ দিতে হবে যাতে করে একজন মমিনের রক্তটা একেবারে ব্যর্থ না যায় বেকার না যায় সাইয়ের সময় ভিড় ভাড়ে জামরাতে পাথর মারার ভিড় ভাড়ে এই যে মেনাতে গত হজের আগের হজে যে হইল হ্যাঁ না চাপে কত লোক মারা গেল কারেন এই ক্ষতিপূরণ গুলি হ্যাঁ জি হ্যাঁ কোন ব্যক্তির ওপর চাপানো যাবে না কারণ কারণে রকমটা হইলো বোঝাই মুশকিল এমনটা হবে না এর দিয়ে দিতে হবে বাসলিমদের ফান্ড বাইতুল মাল এটাই থাকা উচিত তোমার তালে জামান বাইতুল মাল শুরু হয়েছিল আজকাল বেতুল মাল না থাকলে সরকারি ফান্ড থেকে ইচ্ছাকৃত খুন করা সংজ্ঞা এখানে বর্ণনা করেছেন ফোকাহ নির্দোষী ব্যক্তিকে একস উদ্দেশ্য করে আঘাত করে ফাইয়াকু বেমায়াকলে আলাহি এমন অস্ত্র দিয়ে তাকে খুন করল যা দিয়ে সাধারণত আঘাত করলে মানুষ মারা যায় সাধারণত মানুষ মারা যায় না তাহলে এমন অস্ত্র দিয়ে মেরেছে যে অস্ত্র দিয়ে লাগলে তো মারা যাবে কিন্তু তাকে মারা উদ্দেশ্য ছিল না হ্যাঁ মেরে উদ্দেশ্য ছিল না তো রকম ক্ষেত্রগুলি হচ্ছে যেটা বর্ণনা করেন সেটা হচ্ছে ধরন হইতে পারে এক নম্বর হচ্ছে আদার বেসম সাল ভারী কোনো বস্তু আর দুই ভারী জিনিস ভারী পাথর দিয়ে ভারী পাথর যদি মাথার উপরে আঘাত করা ফেলা হয় মারবেনা ভারী কোন জিনিস দি লোহা দিয়ে पशु सामने निक्षेपर खाचाई फेले दिल बन जंगल फेले दिल हिंग তাহলে চলবে না খুনি তুমি আর নারী তাহারে কহ অথবা আগুনে ধাক্কা দিয়ে ফেলে দিলো আমি তো মারিনি ও আগুনে বুড়েছে না তুমি ধাক্কা দিয়েছো তুমি খুনিখনে কাহু গলা টিপে দেখা যা অথবা পিপাসী তো মারা গেছে এতদিনের মধ্যে যত দিনে সাধারণত পিপাসায় মারা যায় একজন পানি ছাড়া কোনো তিন দিন অল্লা আল আর ক্ষুদাই থাকতে পারে ক্ষুদাই হয়তো পাঁচ সাত দিনও থেকে যেতে পারে কিন্তু তিন দিনও পার করা মুশকিল আছে যে বেঁধে খেতে যার খেতে পানিও দেয়নি তাহলে সে খুনি যে বেঁধে খেতেছে মারিনি বিষ পান করে দিয়েছে কোন বিষাক্ত কিছু দিয়ে দিয়েছে খাবারে খনি কিনা খনি আই অলভে জাদু দিয়ে হ্যাঁ বান মেরে এই জাদুটা তাবিজ বলছে বাংলাদেশ দুয়া তাবিজ ধোকা তাবিটা দুয়া তাবিজ না তাবিজ खनि नय नम्बर स्वीकार करना देखा जाए क्यूज लोक देखे দুইজন লোক দেখেছে মারতে যে ইচ্ছা করে মেরেছে দুইজন লোক যদি সাক্ষী দিয়ে দেয় যে হ্যাঁ এই লোকই মেরেছে তাহলে তাকে খুন করা হবে শিকার করুক আর নেই করুক এখন করা হবে সল্লাহাম রিয়ান মোহাম্মদ